জ্ঞানির কৃষ্ণ তত্ত্ব বৈত সেই গুরু হয় মহাপ্রভু একটা খুবই প্রসিদ্ধ কৃষ্ণ তত্ত্ব বেত সাধারণত আমরা এই কথা মানি যে উনি শাস্ত্রের কথা যে শুধু বৈষ্ণবের যোগা আছে গুরু হতে গুরু মনে কে গুরু হচ্ছেন কৃষ্ণের প্রতিনিধি আসু কে আছে কৃষ্ণ কৃষ্ণম বন্দে জগৎগুরু এই শঙ্করাচার্যের কথা কিন্তু শঙ্করাচার্য সবকিছু যা বলেন সেটা আমরা মানি না কিন্তু এই আমরা মানি যে কৃষ্ণম jagat guru সকলে গুরু সারা বিশ্বের গুরু হচ্ছেন কৃষ্ণ কেন কারণ তিনি ভগবত গীতা দ্বার শুধুমাত্র অর্জুনকে প্রবুদ্ধ করেন না তো সকল বিশ্ববাসীদের সুযোগ দিয়েছেন কৃষ্ণ তত্ত্ববীত হতে বেদের আহম এবং কৃষ্ণ জ্ঞানে বিষয় হচ্ছেন কৃষ্ণ তার থেকে জ্ঞান আসে এবং ইনি হচ্ছেন জ্ঞানে মুখ্য বিষয় কারণ সব কিছু যা জ্ঞান এইসব দেখি জ্ঞান হচ্ছেন যেকোনপার সব সব বস্তু সবকিছু কৃষ্ণের থেকে অভিন্ন এবং প্রকৃত জ্ঞান হচ্ছে সর্বত্র সবই অবস্থায় কৃষ্ণকেই দেখতে মনে সব কিছু যা আমরা দেখি সেটা দেখা উচিত এমনি না তো কৃষ্ণের সম্বন্ধে সাথে যেমন আমরা যদি একটা গাছ দেখি তো স্যার গাছ দেখি তো সে দেখি সেটা গাছ কিন্তু এইভাবে দেখা উচিত যে এই গাছ কৃষ্ণের উৎপত্তি আছে গাছ কৃষ্ণের থেকে আসে কৃষ্ণের ইচ্ছায় ওই গাছ সেখানে আছে সর্ব জঙ্গল দেখে না দেখে তার মূর্তি হয় তার সব কথা মধ্যে মায়া মধ্যেও কৃষ্ণকেই দেখতে হবে এই হচ্ছে বৈদিক জ্ঞানে চরম স্তর এবং আমার ভাষটি স্বাচা স্বম চা মে ফস্যি সেশ্যামী স চা মে না প্রনাশ্যতি শ্রীকৃষ্ণ বলছেন ভগবদ্গীতা যে ব্যক্তি সব সময় এবং সবত্র আমাকে দেখছে এবং কখনো আমাকে ভুল করে না তো সেই রকম ভক্ত আমি সবসময় দেখি এবং সেই রকম ভক্ত আমি তাকে কখনো ভুল করে না তো জ্ঞান হচ্ছে অনেক রকম জ্ঞান আছে কিন্তু প্রকৃতির জ্ঞান আছে শ্রীকৃষ্ণকে জানতে এবং আর সব রকম জ্ঞান যা আছে সে তো জ্ঞানে নামে অজ্ঞান তো কলকাতায় ওই প্রসিদ্ধ প্রাচীন কলকাতা বিশ্ববিদ্যালয় আছে এবং সবাই যারা সেখানে পড়ে এবং পড়েন সব ছাত্র এবং অধ্যাপক তো এই মাপে এই বিচারে সব অজ্ঞানী আছে ও যাদবপুর ইউনিভার্সিটিও আছে তুই ও রবীন্দ্র কি প্রবীন্দ্র ভারতী তো তিন বিশ্ববিদ্যালয় কিন্তু তারা জ্ঞান তো কেবল বিশ্বের সম্বন্ধে আছে কিন্তু বিশেষ কি সম্বন্ধ আছে সাথে জানি না সেই জন্য তারা সব মূর্খ বৈদিক বিচার তো যতটুকু আমরা জানি খুব প্রবীণ অলায় আইনস্টনের মতো হলে আমি যদি খ্রিস্টকে জানে না তাহলে আমরা মূর্খ খুব বুদ্ধিমান জ্ঞানী কে আছে যে কৃষ্ণ থত্ব সেই গুরু হয় তো সেই জন্য বুঝতে হবে যে শুধুমাত্র বৈষ্ণব গুরু আছে কারণ শুধুমাত্র বৈষ্ণবদের মনে ওই কৃষ্ণ জ্ঞান প্রবেশ করতে পারে কারণ ওই কৃষ্ণের সম্বন্ধে জ্ঞান প্রাপ্ত হওয়া তো শুধুমাত্র ঘ সেইরকম অধ্যায়ন করে থেকে আসে না কৃষ্ণ থক্ত জ্ঞান ভগবত্থ বিজ্ঞান সেটা শুধু করে না তো আইনস্টাইনের মত এত বড় বৈজ্ঞানিক ছিল। কিন্তু তিনিও ভগবত্তান থেকে বঞ্চিত ছিলেন এবং দেখা যায় অনেক বৈষ্ণব আছে যারা লেখা পড়া নেই তো অকম খ এবং অক্ষ হচ্ছে অক্ষরং ব্রহ্ম পারম অক মনে অ থেকেই খো তার সব কিছু সম্পূর্ণ আছে তো এই অক্ষর শব্দ এই অর্থ আছে ওই জ্ঞান। এবং অক্ষ জ্ঞান না থাকলেও শুদ্ধ বৈষ্ণব বৈষ্ণবের পুরা অক্ষ জ্ঞান আছে কারণ তারা জানেন যে আদি থেকে অন্ত সব কিছু যা আছে বিশ্বের মধ্যে এবং বিশ্বের বাইরে সবকিছু শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন এবং সব কিছু যা আতে সেই তো শ্রীকৃষ্ণের থেকে আসে সব যা আছে সেইটা শ্রীকৃষ্ণের থেকে অধীন আছে ইনি হচ্ছেন সত্য পরমেশ্বর তো সেই হ্যাঁ তো সেইভাবে অনেক অশিক্ষিত জড় দৃষ্টিতে অশিক্ষিত বৈষ্ণব আছে কিন্তু তাদের পুরোনা জ্ঞান আছে তারা জানেন যে শ্রীকৃষ্ণ সব শ্রীকৃষ্ণ হচ্ছেন সব এবং তিনি সব উপরে আছেন তো এইভাবে বৈষ্ণব হচ্ছেন পুরনো জ্ঞানই এবং এইভাবে তাদের যোগ্যতা আছে গুরু হতে কারণ গুরু মানে শিক্ষক স্কুলে শিক্ষক সেই তো গুরুদের বিশেষ লক্ষণ আছেন যে ইনি পূর্ণ জ্ঞানে অবগত এবং সেই জ্ঞান তাদের চরিত্রায় প্রকাশিত হয় আজকাল ওই সব বিশ্ববিদ্যালয়ে তো অধ্যাপক এবং কোন ব্যাপার তো নংস খানে অনেকে বিশান করলে যদি ওই ভৌতিক জ্ঞান আছে ব্যবিচার হলে ব্যবীচার হলেও তো প্রফেসর হতে পারে কিন্তু প্রকৃত জ্ঞান ভগবত্ব জ্ঞান প্রাপ্ত করে জন্য এবং পরিবেশন করেছেন যোগ্যতা হচ্ছে নিজে আচরণ শুদ্ধ পবিত্র হতে হবে কারণ প্রকৃত জ্ঞান হচ্ছে কৃষ্ণ এবং কৃষ্ণ হচ্ছেন শুদ্ধ অতি শুদ্ধ ইনি এত শুদ্ধ আছেন যে শুধু কৃষ্ণ স্মরণ করা থেকে আমাদের সমস্ত অশুদ্ধি শুদ্ধ ক্ষয় হয় এবং আমরা শুদ্ধ হয়ে যায় তো সেই জন্য একজন যদি গুরু হবে তাহলে শুদ্ধ হরত হবে এবং শুদ্ধ এই শব্দের আর্থ কি তো মনে শুদ্ধ হরতে হবে এবং মন যদি শুদ্ধ হয় তাহলে তার ব্যবহার শুদ্ধ হবে তো এক বড় খুব বড় বদমাস ছিল এই কলকাতায় যার দ্বারা এই ভগবত্ব জ্ঞান ধার্মার্ম ক্ষেত্রে অনেক অশৃঙ্খলা এসেছিল তার অপসিদ্ধান্ত প্রচারে দ্বারা তো তার শিক্ষা তার শিক্ষার মধ্যে খুশিক্ষার মধ্যে এই উপদেশ আছে যে যা কিছু আমরা কাই সেই তো কিছুই না তো চেতনা সেই তো শুদ্ধ হতে হবে আমরা মাংশ মাছ ডিম সব কিছু খেতে পারি কিন্তু মন শুদ্ধ থাকে সে সে তো হয় আমরা যদি বেশি আমিষ তাহলে হবে একজন একদম সেই জন্য সেই রকম বলে এবং তার দ্বারা সব বেঙ্গালী লোক প্রায় সব তো মাংসাহারি তার মনে করে যে আমাদের বিবেকহীন একজন মহান সাধু এইভাবে আমাদের আদেশ ছিল সেই জন্য আমরা সব কিছু খেতে পারি কিন্তু জীবন যাপনের মধ্যে প্রথম পিছা হচ্ছে খাওয়া আহার শুদ্ধি সত্তশুদ্ধি যদি আহার শুদ্ধ হয় না তাহলে সত্য আমাদের পুরো অস্তিত্ব তো অশুদ্ধ হবে তো প্রথমে যদি গুরু চরণ আশ্রয় করতে চাই তো প্রথম দেখতে হবে কে গুরু আছে এবং কে বন্ডা আছে কারণ বিশেষ করে এই খলি যুগে গুরুর নামে অনেক ভণ্ডার ডি আছে কারণ আছে গুরু সেই বা আমার সব শিশুর আমাকেই সেই করবে কিন্তু শিশুরের সেবা করবে কি গুরু সেবা করে কেন গুরু সেবক করে কারণ গুরু হচ্ছেন ভগবানের সাক্ষাৎ প্রতিনিধি এবং তা সেবা করে থেকে ভগবান সন্তুষ্ট হনাদ গুরুর খুব বড় দায়তা আছে তো গুরুর একমাত্র দায়তা হচ্ছে না শিষ্যদের সেবা গ্রহণ কর না গুরুদের দায়তা আছে শিষ্যদের শিক্ষা দেওয়া যাতে তারা এবং কৃষ্ণের চরণে তারা শরণাগত হবে তো এই শিক্ষা তো কেবল মুখে না গুরুর শিক্ষা বিশেষ করে নিজের আচরণে দ্বারা হয় যদি করে। চরিত্র শুদ্ধ হয় না তাহলে বুঝতে হবে যে গুরু বেসে সেই হচ্ছেন সেই হচ্ছে রাকস তো রাবণ জয়সে রাবণ সীতা দেবী বঞ্চনা করে যেন না তো সন্ন্যাস বেশ গ্রহণ করে তো এইভাবে সীতা দেবী বঞ্চিত হলো এই তো কিন্তু এর থেকেই আমরা বুঝতে পারি যে সবাই যারা সন্ন্যাসী বেশ পরে। সবাই যারা বেদ কথা বলে সবাই যারা গুরুগিরি করে সবাই তো প্রকৃত গুরু না বিশেষ করে এই আধুনিক যুগে অনেক আছে যারা শুধু নিজে সুবিধা জন্যে ধর্ম এবং এই এবং এইভাবে তথাকথিত ধর্ম প্রচার করে তারা লোকদের উদাহ বিধান করেন তারা কত শোনা থেকে এবং তাদের আশই থেকে তারা অনুগামীরা তার সাথে ঘ নরকে প্রবেশ করে তো বুঝতে হবে গুরু কে আছে তো সামান্য যোগ্যতা আছে গুরু হতে তো বৈষ্ণব ভক্ত হবে কিন্তু কি রকম বৈষ্ণব তো শুধু নাকায় চিলাক গলায় মালা তো শুধু তার চাকে একজন বৈষ্ণব হয় না তো সেটা ভালো তো দাদাস চিলাক লাগানা এবং খন্টি মালা চৌসি মালা রাখা তো এইসব হচ্ছে বৈষ্ণব ছিন্ন কি রকম বৈষ্ণব বৈষ্ণব ছিন্ন ধারণ করা থেকে আমরা বৈষ্ণব না। তো বাইরে বৈষ্ণব ছিন্ন থাকলেও ভিতরে আমরা যদি বৈষ্ণব না হয় তাহলে গুরু হতে পারে তো বৈরী বৈষ্ণব হতে হবে এবং ভিতরে বৈষ্ণব হতে হবে তো সেই জন্য কোনো প্রকৃত বৈষ্ণব কখনো বলে না যে আমি বৈষ্ণব প্রকৃত বৈষ্ণব বলে যে আমি তো বৈষ্ণব এই বুদ্ধি হইলে অমানি না হব আমি প্রতিষ্ঠা আসা আসি হৃদয় দুষিবে হইব নির আমি যদি নিজেকে মনে করি আমি বৈষ্ণব আমি তো বৈষ্ণব এই বোধহ হইল এই বোধি হইলে অমানই না হব আমি আমি খুব দম্বে হব আমি বৈষ্ণব আমি আমি বৈষ্ণব ছুড়ো মনে আছি আমি এই জগতে আসলাম ওই সকল জগতে নিবাসে উধা কর তো এইভাবে আমরা যদি মনে করি তাহলে সেটা কি সেটা মহাপ্রভুর বৈষ্ণব হওয়া আসির মহাপ্রভু কি বলে কিন্তু আমরা আমরা যদি মনে করি যে সকলে আছে আমাকে প্রশংসা দিতে তাহলে সেটা বৈষব বুদ্ধি না আমি তো বৈষব এই বুদ্ধি হলে অমানই না হব আমি তাহলে আমরা বৈষ্ণব হব না আমরা নামী হব প্রতিষ্ঠা আশা আসি হৃদয় হৃদয়ে দূষণ হয় এবং হৃদয় যদি দূষিত হয় না দুষ্ট হয় আমাদের যৌগত হবে না গুরু হতে যৌগত হবে নরক যাওয়ার জন্য তো সাধু সাবধান কি হয় আমরা বৈষ্ণব সঙ্গে মধ্যে আসি কি জন্য যাতে আমরা ও বৈষ্ণব হতে পারি তো ভক্ত সঙ্গে ফেলে আমরা তাদের থেকে উপদেশ পাই কিভাবে আমরা বৈষ্ণব হতে পারি তো শ্রবণ কীর্তন ইত্যাদি করতে হবে এবং এইসব শ্রবণ কীর্তন কি হয় আমরা যদি এই ছৌশী অঙ্গ ভক্তি সাধনা পালন করি তাহলে কি প্রভাব হয় প্রভাব হয় যে চিত্র শুদ্ধি হয় আমাদের জীবন হয় আমরা হয়ে পরবর্তিত বৈষ্ণবদের গুণমুখী আছে মানি না মান দিই না তো নিজের জন্য প্রশংসা চাই না কিন্তু সব সময় প্রস্তুত আছে উৎসাহী আছে অন্যদের প্রশংসা করে বিশেষ করে বৈষ্ণবদের লক্ষণ আছে যে তারা অন্নবৈষ্ণবের গুণ গানে খুবই উলাসিত হয় তো একজন বৈষ্ণব তো নিজেকে বৈষ্ণব মানে না কিন্তু অন্নবৈষ্ণবদের প্রগতি প্রগতি মানে বিল্ডিং বানানো না মানে কৃষ্ণ ভক্তিতে এই চা প্রগতি দেখে তো খুব প্রসন্ন হয় এবং বৈষ্ণব কৃষ্ণ ভক্তি পন্থায় প্রগতি দেখে। তো তা প্রশংসা করে তো আমরা যদি এই ভক্তিপথে একটু কিছু প্রগতি করে তাহলে খুবই সম্ভব হবে যে অন্ন বৈষ্ণবের আমাদের প্রশংসা করবে শীঘ্রই আপনি এত আছে আপনাদের প্রকৃত কৃষ্ণ নামে রুচি হচ্ছে তো এইভাবে ভক্তরা আমরা যদি প্রশংসা করে তাহলে প্রতিষ্ঠা আসা আসে সেই সম্ভব হয় যে আমরা সেই প্রশংসা শ্রবণ করা থেকে তো সেইটা থেকে আমরা যদি হয় আমি যদি মনে করি ও এটা খুব ভালো লোকেরা আমাকে প্রশংসা করে তাহলে আমাদের পতন হয়েছে জড় বুঝি সেই রকম দেখা যায় যে অনেকে অবৈষ্ অনেক কিছু করে শুধুমাত্র নিজে প্রতিষ্ঠা জন্য। তো আজকাল অনেক রকম কার আছে খ্রিস্টান্ত কিছু তো মারুতি এইথ হান্ড্রেড আছে সেটা সবচেয়ে ষষ্ঠ এবং আর কি আছে উপলব্ধ আছে তো কাউ খাতায় আমরা যদি কারে যাই তো মারুতি এইট হান্ড্রেড মারুতি গেলে গেলে তো আমরা এই কি গতিতে যেতে কারণ থাকে এবং ওই ছোট মারুতি গাড়ির দাম ক্ষত আছে আড়াই লাখ সেইরকম পনেরো লাখ সেই রকম তো লোকেরা পনেরো লাখ কেন জন্য আমি মেদিস চালাচ্ছে এবং তুম শুধু মারুথি চালাচ্ছে তো তোমার থেকে আমি বড় আমি বড় সেটা আমরা এখাটতে চাই এইটা আমাদের ভৌতিক রোগ যে আমরা বড় হতে চাই কারণ বড় হচ্ছেন ভগবান এবং ছোট্ট হচ্ছেন আমরা এবং বৈষ্ণব ধারণা এই কথা উপরে নির্বাহ করে এই বিষয়ের উপর শুধুমাত্র এই তো বুঝতে হবে যে এমনি হচ্ছেন বড় আমি ছোট। সেই জন্য আমার একমাত্র কর্তাব্য আছে তার সেই করতে কিন্তু দূষিত বুদ্ধি এইরকম আছে ঈশ্বর আহম আহম ভোগী সিদ্ধি তো সেই জন্যে আমরা বৈষ্ণব আভাস হলেও আমরা যদি শ্রীষ্ট করছি বৈষ্ণব হতে যদি আমরা সুখী হয় একদম স্তব্ধ হয়েছে সেই মুহূর্তে আমরা যদি নিজে প্রশংসা সবণ করা ভোগ করতে চাই প্রতিষ্ঠা আসা হৃদয় তো ভক্তি করা থেকেই হৃদয়া তার জন্য আমাদের প্রশংসা করে এবং সেই প্রশংসা আমরা গ্রহণ করে তো ঠিকই বলছে বলছে যাই আমি খুবই ভালো বয়স তো খুবই ঠিকই বলছে আমরা যদি সেই রকম মনে করে তাহলে ওই হৃদয় দূষণ থেকেই আমরা যা একটু মুক্ত হলো তা আরো বাড়বে প্রতিষ্ঠা আসা আসি হৃদয় দূষিবে তো আমরা ভক্তি পথে আসি দূষণ থেকে মুক্ত হতে শুদ্ধ হওয়ার জন্য যাতে আমরা কৃষ্ণ সেই বা করতে পারি কারণ অশুদ্ধ অবস্থায় খ্রিস্টশৈব করতে সম্ভব না আমরা সাধনা ভক্তি করে যাতে আমরা যোগ্যতা পাব প্রকৃত খ্রিস্টশৈব করে। তো আশ খ্রিস্টশৈব খেয়ে খেয়ে আছে নন্দা চশোধা রাধা রানী ললিতা বিশাখা অর্জুন যুধিষ্ঠির এবং আমরা কে আমরা সেই রকম ভক্তি থেকে অনেক দূরে আছে কিন্তু সম্ভাবনা আছে যদি আমরা একদম নম্রতার সাথে কৃষ্ণ চেষ্টা করি কৃষ্ণ শৈব করতে তাহলে আমরা সেইরকম সেই রকম যোগ্যতা লাভ করতে পারি আসলে এই অবস্থায় আমরা কৃষ্ণ শৈব করতে পারে না এই অবস্থায় গুরু দ্বারা খ্রিস্ট গুরুচরণে অর্পণ করি এবং তা শ্রীচরণে প্রার্থনা করি যে আমি অ আমি অযোগ্য খ্রিস্ট শৈব করতে আপনি হচ্ছেন বাস্তবিক ভক্ত তো আমার ক্ষুদ্র শিব চেষ্টা গ্রহণ করে শুদ্ধ করে ভগবান কৃষ্ণ চরণে অর্পণ করুন তো এইভাবে কৃষ্ণ ভক্তি করতে হবে কিন্তু আমরা যদি মনে করে যে আমি যজ্ঞ আমি বৈষ্ণব তো সেইতেই অবৈষ্ণবের লক্ষ্য আমি একবার অনেকদিন আগেই দেখলাম বাংলাদেশে তো এই ঘটনা হল যে ওই নতুন মন্দির স্থাপিত হলো শিশু রাধা কৃষ্ণ বিগ্রহ স্থাপিত হল এবং সেই সময় আমাদের প্রচার প্রচেষ্ট নতুন ছিল বাংলাদেশ দু একজন নতুন ভক্ত মনে আছে খুব কম ভক্ত ছিল দীক্ষিত ভক্ত এবং ব্রাহ্মণ দীক্ষিত মানে আমরা বাইরে থেকে আসা ভক্ত সেই ঠান্ডা ভক্ত চার দেশি ভক্ত দীক্ষিত ভক্ত ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত কেউ ছিল না কিন্তু শ্রী শ্রী রাধা কৃষ্ণ মহাপ্রল তো সেই জন্য জয় প্রকা মহারাজ আমি উপস্থিত ছিলাম যখন ইনি একজন ভক্তকে গায়ত্রী মন্ত্র দিয়েছেন তো ওই ভক্তকে বলেছেন যে আসলে তুমি ব্রাহ্মণ হাওয়া জন্য উপযোগী নয় এবং আমি উপযোগী আছে সেই রকম বলা উচিত আমা নেরা হাত হে আমার অধিকার আছে তুই কি তো সেই ভক্তের এখনও সেখানে আছে কিন্তু সেই সময় নতুন ছিল আসলে সে যদি বলেছিল আমি উপযোগী নয় তাহলে সেই উপযোগী হতো কিন্তু আমি উপযোগী আছি সেইটা বলে থেকে পরিষ্কার হল। যে উপযোগী হবা তো গুরু আছে গুরু হচ্ছেন বৈষ্ণব কিন্তু বৈষ্ণব তো গুরু হতে পারে না কারণ বৈষ্ণব সকালে সেব এবং গুরু ভাগ গ্রহণ করলে দয়ত গ্রহণ করলে তো অনদয় সেবা গ্রহণ করতে হবে সাশ্রয় নিয়ে দেশ তো সেটা দ্বিধা তো শুধু শুধু বয়স্ক গুরু হতে পারে কিন্তু একজন বয়স্ক কখনো আমি গুরু এইভাবে ছিন্ত করতে পারে না সেই জন্য ভক্তি শ্রী রংশার সাহিদ যে যে কেউ যদি মনে করে আমি গুরু তাহলে ওই গুরু শব্দ থেকে এই প্রথম উকা খেঁচে যায় মনে কিন্তু তিনি আরো বলেন আরো বলেন যে যদি বৈশবের কাউকে দীক্ষা দেয় না তাহলে পরম্পরা তো নষ্ট হয়ে যাবে সেজন্য বৈষ্ণবের উচিত কর্তব্য আছে অনদে কৃষ্ণ ভক্তি শিক্ষা দিতে তো বৈষ্ণব কি গুরু হবে না গুরু হবেন তো বৈষ্ণব তো কখনো গুরু হয় তবু গুরু কার্যকর গুরুগি না গুরু কার্যকর তো গুরু কার্যকরে অন্তরে সব সময় মনে কর মহাপ্রভু আদেশ জায় কে তাদের কহ কৃষ্ণ উপদেশ আমার অগ্ গুরু হারো এই দেশ মহাপ্রভু অগ হচ্ছে আগ মহাপ্রভাবে আগ্রহ আমার আজ্ঞা আছে গুরু হতে তো মহাপ্রভু যদি আমাদের আদেশ দেন সেটা মানতে হবে তো বিচার আছে যে বৈষ্ণব তো গুরু হতে পারে না গুরু হতে তো ক্ষণ বিচার পালন করতে হবে গুরু না হতে অথবা গুরু হতে একবা পুরীতে আচার্য মহাপ্রভুর কাছে এসে বলেন যে আপনারা সব পাপ করছেন মহাপ্রভু এবং আপনারা সকল আপনারা সবাই পাপ করছেন কারণ কারণ আপনারা সবসময় কৃষ্ণ নাম উচ্চারণ করে সেই পাপ কেন কারণ কৃষ্ণ হচ্ছেন সকালের স্বামী এবং শাস্ত্রের নির্দেশ আছে যে পত্নী তো পথের নাম উচ্চারণ করে না এবং সময় কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ বলে তো মহাপ্রভু উত্তর দিয়েছেন যে আপনি যা বলেন সেটা ঠিক কিন্তু আর একটু বিচার আছে যে কৃষ্ণের আদেশ আছে সবসময় তার নাম বল এবং আরেকটা আদেশ আছে কৃষ্ণ বলছেন আমার নাম বলতে হবে। তো সেইটা আমরা পালন করব তো এইখানে দুই বিচার আছে যে বৈষ্ণবে দাস কাহিনী আছে তো বৈষ্ণব তো কখনো মানে না যায় আমি প্রভু আমি গুরু কিন্তু মহাপ্রভুর আদেশ আছে অনুদে শিক্ষা দেওয়া দ্বারা গুরু হতে তো সেইটা সখাত নেই জন্য ঐটা পালন করতে হবে কিন্তু কিভাবে গুরু হতে হবে তো শুধুমাত্র কিভাবে গুরু হতে হবে যারে দেখ তারই কহ কৃষ্ণ উপদেশ এইভাবে গুরু হরতে হবে এবং শুধুমাত্র সেই রকম ব্যক্তি গুরু হতে পারে যদি গুরু একজন গু হয় হিন্তু কৃষ্ণ উপদেশদে না সে ব্যক্তি গুরু না হল গুরু হচ্ছে কারণ সামারদ অবৈষ্ণব গুণ বৈষ্ণব সু তো সমস্যা বৈদিক বিধিতে নিপুণ হলেও একজন যদি বৈশব না হয় তো গুরু হতে পারে এবং সাফা মানে সব চাইতে নিচ খুন উদ্ভুত হলেও একজন যদি বৈশব হন তো তারা গুরু তাদের গুরু হতে হবে কারণ তাদের অধিকার আছে গুরু হতে গুরু মানে জ্ঞান অনদে উদাহর্ত কি রকম জ্ঞান এই জ্ঞান যে কৃষ্ণ হচ্ছেন প্রভু তার দাস এবং দাস আমি দাস তো এই গুরু তত্ত্ব খুবই বিশাল আছে এবং খুবই সুখা আছে কিন্তু ক্ষমপক্ষে এই বুঝতে হবে যে শুধুমাত্র বৈষ্ণব গুরু হতে পারে এবং অবৈষ্ণবদের কোনো যোগ্যতা আধিকা থাকে না গুরু হতে হরে কৃষ্ণ আছে তো আপনারা সবাই গুরু আছে গুরু কার্য কৃষ্ণ ভক্তি প্রচার কি প্রশ্ন নিজের সেবা গ্রহণ করার উচিত নেই ঠিক প্রশ্ন প্রশংসা গ্রহণ করি আমাদের প্রশংসা করে তো আমাদের উত্তর দেওয়া উচিত যে এই প্রশংসা আমার জন্য আমার কোন নিজে গুণ না আমার চরিত্রে যদি কিছু গুণ দেখছেন বুঝতে হবে যে এটা আমার গুরুদেবের কৃপা কারণ জগতে বিচারে কিচ্ছু না হি পাই তোমার চরিত্রে যদি কিছু গুণ দেখেন তো সে বুঝতে হবে সেটা আমার গুরুদেবের উপহার তো সেটা খুব ভালো যে আপনি এইভাবে প্রশংসা করছেন কারণ এইভাবে আপনি আমার তো পাদ পদ্য প্রশংসা সেইভাবে গ্রহণ করতে হবে